كتاب الله دستور و خير خلق اسوتنا بسنته الجنانوري لهدي الحق الله خلق اسوتنا بسنته الجنانوري لهدي الحق ارشدنا كتاب الله دستوري وخير خلق اصوتنا بسنته انتدانيري نهدي الحق ارشدنا لازمتم حافظنا القران اذكروا الله يسعدنا السلام عليكم ورحمه الله وبركاته أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضي الله له ومن يذلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وتسليمًا كثيرًا أما بعد وقد قال المحلف وحفظه الله تعالى أحكام الإمامة الاولى بالامامه أي احق بها وهذا انما يكون في مسجد لا امام له راتب او في جماعه مستقله عن المساجد الاولى بالامامه الاولى بالامامه الاقرا لكتاب الله تعالى أي الاكثر حفظا لكتاب الله تعالى وقيل هو الذي يجيد قراءه القران এবং পুরুষদের জন্য জামাতে সালাতি তার অনুসরণ করবেন নবী মোহাম্মদ রসুল সালাত ইসলামের সালাম হোক যিনি মুর্শিদ নবীতে ইমামত করেছেন আর সাহাবাই তার মুক্তি ছিলেন ज धारावाहिक आलोचना चलते दर्शे विषय बस एमाम विधि विधानल एमाम लेखक बोलाम विधि विधान एमामत सम्पर्क विभिन्न रकम मसला मस आएल रही मध्य हे एमाम हकदारे कि एमाम हुए? অনেকে আছেন একজন এমাম হবে সবাই তারা এমন হতে পারছে না হবে এই বিষয়টি এবং কোন মসজিদে রকম আপনার অবস্থা হবে যে যেখানে আপনি চিন্তা করবেন যে কাকে এমামতি দেওয়া যায় আগে থেকে এক জায়গায় এমাম নিযুক্ত আছে আর তারপরে অনেক লোক তার পেছনে নওয়াজ পড়ার জন্য এসে সেখানে প্রশ্নে ওঠে না কারণ এমাম নিযুক্ত আছে। শ্রেষ্ঠ যদি চলে আসে তখন আসলে বলা যাবে যোগ্যাম এমন কি করে সে যদি অফার করে তারা ঠিক আছে এরকম অনেক মশলা রয়েছে কাকে রাখবেন সিরিয়াল এক নম্বরে দুই নম্বরে নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে এই বিষয়ে আসবে तर किु त्रुटि दिन दिकीदा एनेभर कारण एमामत था, करूने, करूने, एमाम था तो कह जयज नए पंदन यमामा इमाम बनाना जाबा এমামতি করার যে বেশি যজ্ঞ এই যজ্ঞ কি এই বিষয়টি নিয়ে আলোচনা হবে আর এটা কোথায় হবে পেশ মানে কি বুঝেন পেশ মানে আগে সামনে ফার্সি ভাষা ফার্সি এত প্রভাব যে চলে যাওয়ার পরে দুশো আড়াইশ বছর থেকে সে তারপরে হয়ে গেল সত্তর আশি বছর হয়ে গেল পাকিস্তান স্বাধীন হওয়া উনিশ থেকে তারপরে মানসা কথা বললো বুঝবে না হ্যাঁ ফার্সি এত প্রভাব এমামের মানে যে নিযুক্ত নির্ধারিত যে পাঁচ অক্ট নামাজের এমাবতির জন্য নির্ধারিত বা নিযুক্ত যারা দায়িত্বশীল রয়েছে একাধিকজন তাদের পক্ষ থেকে হোক মসজিদের আহ যারা মুসল্লি মহাল্লাল লোক তাদের পক্ষ থেকে হোক নিযুক্ত আছে একজন ও হচ্ছে এমামে রাতে বলছেন এমন মসজিদে এই বিষয়টি দেখা যাবে যে আমাদের মধ্যে কে এমামতের বেশি হকদার আমরা নামাজ পড়বো কোন অর্থের নামাজ মাঝে জিজ্ঞাসা ধরেন আসার পরে আমরা কি কল্পনা জল্পনা করতে পারবো যে আমাদের মধ্যে থেকে কে আমতি করবে এখানে পারবো কখন পারবো যদি এমাম নিযুক্ত না থাকে বা এমাম এমামতি করে চলে গেছে তারপরে এসেছি আমরা এখন দ্বিতীয় জামাতে নামাজ পড়ব এখন আমাদের মধ্যে হবে অথবা কোন জায়গায় কোনো বিল্ডিং এ আছেন আপনারা যেটা মসজিদ নাই সেখানে আপনারা কি করছেন জামাত কায়েম করতে চায় জামাতে নামাজ পড়বেন এখন একজন এমামতি করবে তখন দেখতে যে আমাদের মধ্যে থেকে এমামতির বেশি হক রাখে অধিকার রাখে কাকে এমাম বানানো যায় কোরআটিতে কিন্তু যেখানে এমাম অলরেডি নিযুক্তই আছে যেমন এমাম সরকার পক্ষ থেকে কি আছে আছে। ইমাম চাইতে যতই বড় আলেম আল্লামা চলে আসুক আর যতই বড় হাফিজ চলে আসুক কার অধিকার নেই যে নিজে আগে চলে যাবে যদি এমাম সাহেব কাউকে অনুমতি দেয় যে আপনি নামাজ পড়েন তখন আলাদা কথা হ্যাঁ সে তানাজুল করলো আপনার কেন বলেন কারণ আপনার যে কফিল তার অধিকার যে তার আপনার কাছ কাজ নেবে সে এই হকটা কি করলে স্যারেন্ডার করলো অন্য কাউকে দিয়ে দিল যে আমার দরকার নাই কাজের এই লোক আমিও রাখবো এই লোক তোমাকে দিয়ে দিলাম আজকে বুঝলেনাজল বুঝলেন আজকে দুনিয়ার তানাজুল এটা কিন্তু দিনের ক্ষেত্রে তানাজুল আপনি হয়তো এক ক্ষেত্রে হক রাখেন আপনি নিজের সময়টা বা নিজের স্থানটা পথটা দিয়ে দিলেন তবে বলছেন যে এই বিষয়টি এমামতির হকদার বেশি কে এই বিষয়টি আসবে কখন ফি মসজিদ এমন মসজিদ এরা এমাম আলহ আতব যার কোনো স্থায়ী এমাম নেই এমামের আতেব নেই নিযুক্ত নির্ধারিত অমনি অথবা জামাতের মুস্তাক সাজিদ অথবা এমন কোন জামাত হচ্ছে কোথাও যেটা মসজিদ থেকে স্বতন্ত্র হবে আলাদা হবে মসজিদের মেহরাবের নয় মানে মসজিদের প্রথম এবং তিনি নয় এবং নিজের কাজ করে চলে গেছে নজ পড়ে চলে গেছে এখন একদলে সেইখানে নজ পড়ছে অথবা বাইরে কোথাও মসজিদের বাইরে মসজিদ থেকে স্বতন্ত্র কোথাও জামাত হচ্ছে তখন তখন তাহলে আপনাদের মধ্য থেকে দেখতে হবে যে আমাদের মধ্যে থেকে এমনি করার যোগ্যতা কে রাখে একজন আগে বেড়ে গেলে হবে না বোঝা আজকাল আছে খুব শখ রাখে এম কি রাখে করতে পেরে খুশির শেষ নেই গায়ের জোরে এমতি করে অনেকে অযোগ্য অনেকে টাকা নিয়েছে কাপড় চেহারে দাঁড়িয়ে নেই হয়তো ধমপান করে সিগারেট খাই এগুলো দোষ কিনা এগুলো দিনই দোষ সবগুলি সবগুলি দোষ এর চেয়ে বড় দোষ আছে না কিন্তু হ্যাঁ ধূমপান করা জর্দা খাওয়া হারাম এতগুলি হারাম আছে অনেকে জর্দা অনেকে করতে যায় একবার ওই আবদুল্লাহ মসজিদ একটা গাড়ি চালানো একজন দ্বিতীয় জামাত শুরু হয়েছে মসজিদে জামাত হয়ে গেছে সেই দিন আমি মাছি আর দৃশ্যটা সামনে থেকে দেখছি ওরা এসে আসার দ্বিতীয় জামাত শুরু করবে এ হচ্ছে এই লম্বা লম্বা দাঁড়িয়ে ইন্ডিয়ান যে কত একবারে কিন্তু মেশরি মাতৃভাষা আরবি ও মনে করে যে আমার অধিকারে অনুমতি করে আর ওরা মনে করে যে আমার অধিকারে যেহেতু মাতৃভাষা ও আগে বেড়ে চলে গেছে অনুমতি করার জন্য যেমনই গেছে এই যে ইন্ডিয়ান আমাদের ভাই ছিল খুব পরিচিত এখন বর্তমান ওরা হাতটা ধরে গেল সামনে গিয়ে নমাজ পড়িয়ে দিলো মেশরিত গরম আগুন থাকলো কিন্তু কিছু করতে পারলো না যা পরে সালাম ফেরার পরে তর্ক বিতর্ক হয়েছেও শক্ত ওরা আলে একবার ফাঁসে নামাজ পড়বে না যদি দেখতো যে কেউ চলে যেত আর এখানকার ওদের আর পাপ অবশ্যই আছে ও টাকা নিচে অবশ্যই কাপড় আছে না দেখতাম এই একটা দৃশ্য দেখেছি তো এরকম লোকের মাঝে মাঝে প্রয়োজন আছে এই করা গুলোকে অপমান করার অনেকে শহ এম্যতা আমাদের সমাজ আছে যদি কারো একটা লোক দাঁড়িয়ে আছে আরেকটা লোক দাঁড়িয়ে নেই তো কখনো দাঁড়িয়ে যান নাই সে আগে থেকে মেমামতি করতে যাবে না আমাদের যোগ্যতা নেই বাবা তুমি করো বলছিলাম কি এমামতির হক কি এই বিষয়টি আল্লাউলা বিমামতে এমামতির বেশি হকদার কি আল্লাহ এমামতে আল আকরা সর্বপ্রথম এক নম্বরে এমামতির সবচেয়ে বেশি হক রাখে অধিকার রাখে কি যে যত বেশি কোরআন তেলাওতারী শব্দটি এসছে এভাবে ভাবছে আল আকরা যত বেশি তেলাওতারী যত বেশি পাটকারী এখন যত বেশি তেলাওতারী মানে কি এর অধিকাংশ লোকের কাছে অর্থ লোক মানে জনগণ না সর্বাধিক পাটকারী সর্বাধিক পাটকারী মানে সবচেয়ে বেশি যার মুখস্থ আছে কারো তিরিশ পার মুখস্থ আছে দশ পর বিশ পর আছে তাহলে যার বেশি মুখস্থ আছে এটা হচ্ছে অধিকাংশ আলো আমাদের কাছে অর্থ অর্থাৎ এক পাড়া আহ কারো অল্প কিছু আছে তাহলে কি প্রাধান্য যার বেশি মুখস্থ আছে কিন্তু তার সাথে আরো দুটো শর্ত লাগাইতে শুধু হাফেজ হইলে হবে না হাফেজের সাথে তার তেলা সুন্দর তেলাওতে বড় ভুল নাই যেটা লেখা নেই জেলি বলা জানি বুঝেন অর্থাৎ এমন ভুল করা যে ভুলের কারণে কি হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যায় মহারাজ যদি উচ্চারণ ঠিক জায়গাতে না হয় জিম কে যদি হ্যাঁ করে দেন হ্যাঁ দিয়ে যদি দ করে দেন বা আমাদের হাদিস বলছে হাদিস না হাদিস জি হ্যাখবা একটা শহর এখানে আছে আচ্ছা না নাম করে জানেন আপনার জানেন তুকবা এখন যদি কোরআন পড়েন এই তুকবা দিয়ে তাহলে অর্থ পাল্টে দিলেন আপনি দিলেন থা পড়া যাই দুনিয়ার ক্ষেত্রে শোকবাকে তুকবা বলছেন না কি বলছেন হুক বা বলছেন ওটা আপনার ব্যাপার কিন্তু কোরআন পড়ার সময় আপনাকে শোকবাই পড়তে হবে হ্যাঁ বুঝা গেছে সহাবুল্লাহ এখন সাহাবুল্লাহ শাহ দিয়ে এখন যদি পড়েন সব সব মানে কাপড় কে সব বলছে আরবরা তাই না এই সব কে আমাদের লোকেরা কি বলছে তব বলছে তো এইভাবে যদি সােন কোরআ কোন আছে অনেক জায়গায় সে আছে হ্যাঁ সে আপ কিন্তু সে আব পড়েন তো হবে লিচাই যত অর্থ পাল্টিয়ে যায় যত অর্থ পাল্টি অর্থ পাল্টে যায় মাখারাজে ভুল হলে অর্থ পাল্টে যায় জের যাওয়ার হরকত ভুল হলে গ্রামার বুঝে না কুফুরির অর্থ হয়ে যাবে কুফুরি অর্থ শুধু ভুল হবে না কুফুরের অর্থ হয়ে যাবে দম্মা পেশের জায়গায় যদি জের পড়ে দেন একেবারে কুফুর সুরায় তো একটা আয়াত রয়েছে নিশ্চয় আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আল্লাহ এবং তার রসুল মুশ্রিদ থেকে সম্পর্কহীন সম্পর্কহীন আল্লাহর কোন সম্পর্ক নে সম্পর্ক নেছে যে আলী রাজি আল্লাহ জামানেন কোন একজন অনারুল ছিল তখন পড়েছে ইন্দারে ওয়ারাসু মুসরে আর্থ করে দিয়েছে মিনার ফেজ আর মুশরেকি তাহলে অর্থ কি হয়ে যাবে নিশ্চয় আল্লাহ সম্পর্ক ছেদ করছেন মুসরে থেকে আর তার রসুল থেকে মানে আল্লাহ কোনো সম্পর্ক নেই কার সাথে মুসরেকের সাথে আর রসুলের সাথে কথা বলে কথা না। সহিহু বললে কুফুরি অর্থ আর তো এইরকম যদি কেউ এমাম সাহেব হয় আর হাফেজে কোরআন কিন্তু তার এই সজির কোথায় কি পার্থক হলে আহ কি থেকে অর্থ হবে জ্ঞান না থাকে তাহলে কেমন করা হবে ভুল মুখস্থ করে রেখেছে অলঙ্কারের দিক লেহানি অলংকারের দিকে ভুল করছে অলংকার হচ্ছে কোন জায়গায় পড়া ইন্না এজহার বাদ মেমবাদ এগুলো তো অর্থ পারবে না এগুলোর খেয়াল রেখে পড়লে সুন্দর লাগে আর না হলে তো সুন্দর লাগবে না শুনতে হবে তার সাথে কি জানা থাকে নামাজের সবটা বলি জানাচ্ছে শুরু করতে হবে কোন জায়গায় ভুল হয়ে গেলে সহসীদের কাজ হবে না ওটা কাটতে বাতিল হয়ে যাবে ইত্যাদি জানতে হবে তাহলে নামাজ সম্পর্কে কি তাকে আলেম দিতে হবে এই গুনের সাথে যদি বেশি মুখস্থ থাকে নামাজের মাসা মাসাল জানা আছে না জানলে এমহাম যা করবে জরুরি যে আমল করবে সে সম্পর্কে কিন্তু মুক্তাজি যদি ফোরটি নাও জানে এমহাম সহস্রীতা করছে ও সহসিতা করলো ও জানেও না যে জরুরি কি জরুরি নয় করতে হবে না সহস্রীতা ঘাটতি পূরণ হবে কি হবে না হয়তো অসুবিধা নেই কারো কি করলো এমামের একটু রা করলো এমাম যা করলো তাই করলো কিন্তু সুন্দর তেলাওত করতে পারে আর নামাজের মাসাইল ফেক নামাজ সম্পর্কে তার ফিখ আছে জ্ঞান আছে এইরকম ব্যক্তি এক নম্বরে থাকবে এইরকম ব্যক্তি এমামতি এক নম্বরে থাকবে মনে অথচ শুধু কে রাত যদি হতো আর শুধু হেফ যে হ্যাঁ কে বেশি হাফেজ আর কার কে রাত বেশি ভালো তো মুসুর কারি প্রসিদ্ধি সাহাবাহ প্রসিদ্ধ যার বেশি মুখস্ত আছে যার কে লি সুন্দর যে ভালো তাকে আগে বাড়ানো হয়েছে কি বোঝা গেল যে যদি শুধু বেশি হেফাজ আছে মানে এই কথাগুলি বড় উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আমাদের মধ্যে একজন এমন আছে যার কোরআন খোঁজ আছে মোটামুটি হ্যাঁ আর কোরআন শুদ্ধও পরে আর নামাজ সম্পর্কে ভালো জ্ঞানী নামাজের ভাষায় কি সম্পর্কে অত জ্ঞান নেই তাহলে কে প্রাধান্য পাবে যে আলেম শুদ্ধ করান পড়ে এবং বেশি মুখস্ত আছে সে প্রাধান্য পাবে জন অবকা গিয়া প্রাধান্য পেয়েছে এখন আসছেন বলছেন লেখক যে কেউ কেউ বলেছেন যে কোরআন যে বেশি সুন্দর আর সহিসুদ্ধ কোরআন তে লাথ করে কিভাবে মখারাজ আল হুরুফ প্রত্যেকটি অক্ষর মখারাজ বুঝে তাতে বেশি লৌকিকতা করে না তাকাল্লোফ মানে হচ্ছে বাড়াবাড়ি করা এই তাকাল্লুফ মিশরের কারীদের মধ্যে আর ভারত বাংলাদেশ পাকিস্তান কারিদের তাকাল্লোফ রয়েছে বাড়াবাড়ি এমন টান দেওয়ার এমন করে তেল আছে কিন্তু সুন্দর কেরাত সুন্দর ভালো কোনো তাকালো তা লৌকিকতা আর টান টন এসব নেই দেখা পার্থ ভালো না আমাদের সমাজে প্রভাব ছিল ওই মেসরিদের মেসরিকারীদের যার ফলে ওই তৈরি অধিকাংশ কারিয়ার হাফিজরা পড়ে শুনে ভব হয়েছে কিন্তু আসলে সেটা তো এবং সেটা বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি এইরকম আজানের ক্ষেত্রেও আজান যেমন আজানি এই বাড়াবাড়ি ছিল না চলছে একবারে হ্যাঁ লম্বা মেসরিদের অনুসরণ ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদ রাজনৈতিক না দেশে এটা বাড়ি আর এইরকম ছিল না যেমন দেখছেন ভালো লাগছে কিন্তু একেবারে এমন টান্টন একেবারে না ওইরকম কিছু না এখনো মা গাল কি আর এর সাথে সাথে যেন নামাজের ফেক তার জানা থাকে নামাজের মাসায় জানা থাকে নামাজে কি জরুরি তা শুরুতে হবে যে নামাজের শর্ত কি তারপর ওয়াজেব গুলি জানবে নামাজের নামাজ বিনষ্টকার মুক্তাতে হ্যাঁ নামাজ কিসে বাতিল হয় নষ্ট হয় সেগুলো জানবে আখরা কেন এগুলো কত থেকে পাওয়া গেল নবী সাল্লা জামার আমল থেকে পাওয়া গেল কারণ ব্যক্তি বেশি হাফেজও হইত সে দিনের মাস্লা জানতো আবা রাজি আল্লাহ তার হেফজেও কম ছিলেন না আর শুদ্ধ ছিলেন না তার সাথে সবচেয়ে বড় ছিলেন বলছেন কারণ বেশি কোরআন পাঠকারী নবিসামের আমলে ই কোন আফকাব বেশি দিন সম্পর্কে জ্ঞান রাখতেন বেশি বড় আলেম হইতেন যে পড়ানের জ্ঞান রাখতো সে আলে মহিত বর্তমান যুগের মত না যে এক অক্ষরে ভুল করবে এখন কি উল্টা করে যদি পড়তে বলেন যে এর এর আগের আয়াত থাকে এর আগের আয়াত কি তাও পড়ে দিবে কত নম্বর আয়াত পড়েছেন তাও বলে দিবি কিন্তু বলো তো যা লেখালেখি তাড়াই বাফি তো লারাই ফি মানে কি হবে তা তো জানিনা আমরা শুধু হেফজ করেছি আমার ক্লাসমেট মক্কা হেড এখন দু তিন বছর আগে কয়েকবার থাকলাম একসাথে একই একই জায়গায় আবার মক্কাতে আজ ডিউটি ছিল করে বলতোল হাফ হেস বলছে মজার করানোর অর্থ একটা ক্যাসেটের ফিতাতে ত্রিশ পাড়া কোরআন থাকতে পারে কিনা তারপরে সিডির যুগ একটা সিডিতে ত্রিশ পাড়া কোরআন পাওয়া যাচ্ছে একটা সিডিতে যেমন তিরিশ পাড়া কোরআন আছে ওটাকে চালু করে দিলেই এইরকম হাফেজ হলে তো ওর জীবনে ওর তাসির হবে না কালামোল্লা পড়ছে কিন্তু ওর তাসির প্রতিফলন ঘটছে না অনেক হাফেজরা সব বলবো না কিন্তু অনেক হাফেজ আমাদের অঞ্চলে এক হাফেজ ছিল আমাদের এলাকাতে ছাত্র জীবন কথা বলছি আমাদের ওখান থেকে রমজান আসলে হাজার করার জন্য যেন চলে যেত কারণ পশ্চিমবঙ্গ তুই অমতি করে তুই এখানে তো বেশি দিবেন না দুই চার কি পাঁচ খুব বেশি বলে পাঁচ হাজার কিন্তু গেলে ওখানে পাবে হাজার যত দূরে যাবে তত বিমান আছে সারা বছর আগে দিলে দাড়ি ছেড়ে তারপরে মতো দাঁড়িয়ে হয়ে গেল চলো হাফেজ দাঁড়িয়ে আছে এমনি পেয়ে গেল আবার রমজান শেষ দাড়ি শেষ এটা একজন আলেম করতে পারে কিচ্ছু পাই করে। কিন্তু একজন আলম শরীদুল্লাহ কঠোর ইন্নাবাদ আল্লাহর পাকড়াও বয়স্ক তো রয়েছে একজন আলেম পড়লে তার ওপর তাসির হচ্ছে আমার ছেলেটাকে হাফেজ বানা একটু দোয়া করবেন সাথে সাথে বলি যে আলম বানাবে তার সাথে কেন হাফেজ বানাবে এই কথা ওই বাপদাদাতে পরম্পরা শিখে আছে সিলচিলা চলে আসছে কি আমার স্বামী স্ত্রীকে তো জানাত আরো বংশ দশজন করে জান কথা জয়ীফ কথা জয়ীফ কথা কোন সহি হাদিস নাই আসার কিন্তু না হলে ভাই ভাই তেহি কাত এই হাদিস নির্ভর করে শুধু বানিয়ে রেখে দিচ্ছেন যদি আলেম হতো তার দ্বারা কত ইসলামের খেদমত হতো জীবনে কোনদিন আসবে যদি একজন হাফেজ আলেম আলমের দিন হয়ে যায় তাহলে কিলিন কোম্পানি থাকবো জায়গা খোলা আর হাফেজটা না বলতে বানিয়ে পারেন বারো বছর আগে আগে হাফেজ বানানো পনেরো ষোলো হয়ে গেছে তারপরে হাফেজ হচ্ছে এখনো অর্থ পয়সার চিন্তা হয়ে ওর সাবালোক হয়েছে এখন বিয়ে করার চিন্তা ভাবনা হয়ে গেছে আরো ভাবছো আমি অনেক কিছু হয়ে গেছি তখন একটা মসজিদ খুঁজবে একটা কিন্তু বারো বছর মধ্যে যদি হাফেজ হয়ে যায় তাহলে তো আবার ক্লাসে ভর্তি হয়ে গেল ভালো একটা হয়ে যেতে পারবে বিশ থেকে বাইশ বছর বা চব্বিশ বছরের মধ্যে মোটামুটি একজন আলেমও হয়ে পারবে হয়ে গেল হয়ে নুরুন আলানুফ আলোর উপর আলো জ্যোতির উপর যারা ছেলেমেয়ের মানুষ করবেন দেখছেন তাড়াতাড়ি থাকে ওইটাই যথেষ্ট থাকবেন অর্ধ বুঝলেই যথেষ্ট থাকবেন আসল লক্ষ্য উদ্দেশ্য বেশি মুখস্থ করা নাই আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহ বাণী আল্লাহর সম্বোধন বুঝা যা আল্লাহ কি বলছেন जे बुजल बोटी एक ही श्रेणी सम्पर्क मशला मशाई सम्पर्क ज्ञान राखे আলেম হলেও সমান আলেম কাছাকাছি সমান হয়ে যায় কুদ্দেম আল তাহলে দিন সম্পর্কে কে বেশি জ্ঞানে কে বড় আলেমদের মধ্যে এখন দুই নম্বরে দেখবো যে ঠিক আছে হাফেজ দুইজনে বা দশ দশ পাড়া দুজনের মুখস্থ আছে আর বা কয়েকজন মুখস্থ আছে সমান সমান বেশি হইতে পারো আর এই জন বা দশ জনের মধ্যে দিন সম্পর্কে নামাজ তার সাথে সাথে দিনের মাসা নামাজের আগে আকিদার মাসা আকিদার মাসে আকিদে জানে আরেকজন আকিদার সম্পর্কে জানে না বিদাতি তো ওখানে বিধাত বাধা ওকে এমামতি দিতে কিন্তু বিদাত করে না হয়তো কিন্তু সম্পর্কে আর একজন এইসাথাত দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম তাহলে সে তেরাতে বা কোরআন হেফজ আছে তার মধ্যে আর তার সাথে সাথে আল ফিক দিনের জ্ঞানও আছে বেশি জ্ঞান রাখে শুধু নামাজ সম্পর্কে বলে সুতরাং এই শুধু নামাজের ব্যাখ্যা করা ভুল হবে যে নামাজের আলমহিল চলবে দেখা যাচ্ছে যে দিনের মেলা মাসো মাসে জানে আর এই লোক আলু হাফিজ কিন্তু বেশি মাস জানে না আলমকে প্রাধান্য দেওয়া হবে কেন একটা যুক্তি শূন্য দলিল হলো। আর হচ্ছে যে অসংখ্য মশাইল লাখ লাখ মাসাইল আছে জানার শেষ নাই তো বলছেন যে নামাজে যে তেলাওয়াত যেটুকু ফর সেটা হচ্ছে সীমিত মাহরুম অমায় ফিহা মাল আর নিত্য নতুন যে নামাজের মধ্যে আর শেষ নাই মাসাইলের বলছে এগুলো হচ্ছে কি গের মাহসুর আনলিমিটেড অনেক সুতরাং কোনটাকে প্রাধান্য দেওয়া হবে যার কাছে আনলিমিটেড সম্পর্কে জ্ঞান আছে ঠিক না হ্যাঁ আচ্ছা দুটো সমান দেখা গেল যে কারি হাফেজ সমান আর আলেম সমান একই যুগের একই সময়ের একই জায়গায় পড়াশোনা করে হয় আর একই রকম রেজাল্ট হইলে কাছাকাছি ওই রকমই হবে এটা নবী সালামের জন্য প্রযোজ্য ছিল মহাজেরিন মক্কা থেকে হিজরত করে এসছেন আনসার রাম উদ্দিন আছে মহাজেরিনা আগে থেকে নবী সাল্লা সাতির সঙ্গী সাহাবি ছিলেন মক্কা থেকে আনসারের এখন নবী সরাই পেলেন তা আনসারির তুলনায় মহাজের শ্রেষ্ঠ হিজরত করে আসলেন তখন না আনসারির নবী সাহসালামের পেলেন সংসর্গ পেলেন শান্তি হইতে পারলেন কখনান্তরে মহাজিন পারে যে বছর আগে থেকে ইসলাম কবুল করে মক্কাতে নবীনের কাছ বছর আগে দু বছর আগে তাহলে সিনিয়র হয়ে গেল না এই জন্য মহাজের আনসার আল্লাহ করে হিজরত করে আরেকজন দুই বছর পর তিন বছর পর হিজরত করেছে কে সিনিয়র যে আগে হিজরত করে আসছে কারণ যে আগে হিজরত করে আসছে সে আশার নবী সাথে সাথে নবী জন কাবার পেয়ে গেছে তার কাছ থেকে শিখছে তারপরে একটা মর্যাদা ফজিলত পেয়েছে শুধু শিখার ক্ষেত্রে ফজিলত ইসলামের ক্ষেত্রে কারণ সেই জন্য হিজরত কি ছিল ফরজ ছিল ফরজ কাজে আগে বেড়েছে মহাজেদ এখন তার হিজরত নেই তাই না এখন আর হিজরত নেই মুসলিম দেশে হিজরত নেয় তবে কাফের দেশ থেকে এখনো হিজরত আছে। অথবা যেখানে মুসলিম দেশ নামে মাত্র মুসলিম দেশ কিন্তু সেখানে আপনি ঠিকভাবে ইসলাম পালন করতে পারছেন না এমন পাপের জায়গায় সিরকির জায়গা বেদাতের জায়গা তাহলে ওই জায়গা থেকে আরেক জায়গা ওই এলাকা থেকে আর এলাকা হিজরত করে এটা আছে এটা কেমন পর্যন্ত বাকি থাকবে হক এবং বাতিলের যতদিন পর্যন্ত সংঘর্ষ চলতে থাকবে সন্ন্য যতদিন শত্রু থাকবে ততদিন হিজরত থাকবে লাতন কাত হিজরাতাল আদু উহ না বিশ্বে আবার মক্কা ভিজয়ের পরে হিজরত নেই মক্কা ভিজয়ের পরে মক্কা থেকে আর আর হিজরতের কোনো মূল্য নেই যে যাবে না সে কবিরা গোলকার আর হিজরতাল জেহাদ আল্লাহ রাস্তায় যেহাদের এলানো হয় এবং স্বতনিয়ত রাখা যে কোনো অনেক কাজে ভালো কাজে অংশ নেওয়ার জন্য তিন নম্বরে তাহলে হিজরত মানে একই সাথে দুইজন সঙ্গী মোদিনে পৌঁছেছে তাহলে কি করবেন এখন এই দুইজনের মধ্যে কি আগে ইসলাম কবুল করেছে বলছেন আসবাক ইসলাম কি আগে ইসলাম গ্রহণ করেছে আমাদের মধ্যে কি বলা যায় কি আগে ইসলাম গ্রহণ করেছে বলা যাবে কি হ্যাঁ কিন্তু কি আগে দুনিয়া এসছে এটা বলা যাবে বয়সের কে বড় হ্যাঁ ওইটা আছে শেষ সমাধান শেষ সমাধান হচ্ছে ওটা কি আছে তারপর বলছেন সুম্মাল আকবর সিন্নান তারপর এতে যদি সমান হয়ে যায় একই সাথে দুইজন গিয়ে নবী সাল ইসলামের কাছে ইসলাম গ্রহণ করেছে বা দুইজন এসে ইসলাম গ্রহণ করলো ইসলামী সেন্টারে আর একজন এমম একজন মুক্তি দুইজন মিলে জামাত করবে এখন কি আমতি করবে একই সাথে আর একই সমান শিখেছে সবকিছু তো সমান হয়ে যাচ্ছে এমনকি ইসলাম কবুল করা তো সমান নিমুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য সব কিছু তো দল হয় আর সব একই দিনে কলমা পড়েছে আর একই সমান শিখেছে তাহলে এটার মধ্যে বয়সে বড় এরা সব ছোট ছোট বড় কে দাও যে বয়সে বড় তাকে দাও এটা হচ্ছে শেষ অথবা সমান হয়ে হাদিস আর নাই এতটুকু আছে তাকওয়াতে কে বেশি কে বেশি পরেশ গতে গিয়ে পড়ত্য হয়ে যাবে দুইজনে একই রকম তাক অপরেশ গাই তো হতেই পারে না আমলের ক্ষেত্রে একজন হয়তো হারাম মুক্ত কোন হারাম রেজিক তার আরেক কিছু সন্ধ্যা আছে একজনের সকাল সন্ধ্যার জিকি আজকার পাবন্দের সাথে আছে আরেকজন সকাল সন্ধ্যার জিকি করে পারে না সব হ্যাঁ পার্থক্য হবে না হবে না অবশ্যই পার্থক্য কারাকে বলেছিলেন যারা একসাথে কাছে ইসলাম গ্রহণ করেছিল আর তারা পনেরো দিন অবস্থান করেছিল পনেরো দিনে সমান সমান শিখেছে কারণ সবাই নবী সাল সাল্লামের আলোচনায় ধর্ষে বসেছেই রকম শিখেছে আর তারপরে ফিরে যাচ্ছে বুঝতে পেরেছেন সবগুলো যুবক ছিল ওরা মালিকদের অবস্থা হয়ে গেছে আর স্ত্রী ছেড়ে এসছে এদের বেশি দিন এখানে থাকা ঠিক না যাও যা তোমরা যাও আর যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেন তোমাদের বংশধ বা তোমাদের এলাকায় তাদেরকে ইসলামের দাওয়াত দাও আর যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে তোমরা যা শিখলে পনেরো দিনে শিখাও যা আর বিবিধের সাথে থাকো আমরা যে কি অবস্থায় আছি মানসিক দিকে তাও নবিস্লাম উপলব্ধি করছেন দিন যখন হয়েছে বুঝতে পারছেন নবীলাম সব যুবক মানুষ আর বিয়ে করে স্ত্রী ছেড়ে এসেছে আর বেশি আমাদের যাতে কষ্ট না হয় যাও যাহ তোমাদের শিখা হয়েছে যথেষ্ট মোটামুটি হয়েছে যা তোমার কাছে যারা আমরা সব স্বভাব ছিলাম যুবক ছিলাম যার আজিজুন আলীমা আনিকু হারিস আলীকু বিলমিনা রহম কত দয়েন কত সহনশীল ছিলেন যে মানুষের এই কথাটা উপলব্ধি করছে যে যুবক মানুষ কেমন করে থাকবে যার বিবির কাছে জানে সাল্লাহ আলী হোসাল ইসলামী ফতুন বলছেন যে ইসলামে বয়সের দিক থেকে বেশি হওয়া বা হওয়া একটা আপনার মুসলিম জীবন হচ্ছে ৩০ বছরের আরেকজনের ইসলামী জীবন মুসলিম জীবন হচ্ছে চল্লিশ বছরের বা আর দু বছর বেশি তাহলে দু বছরের সিনিয়েছে দু বছরের নামাজ তার খাতাতে বেশি আছে আমার নাম না ফজিলত তার যে যত নেকির অবস্থায় বয়স্ক বেশি পাবে তার ফিরত বেশি কিন্তু নেকির অবস্থা আর গোনার অবস্থা সবচেয়ে খারাপ মানুষকে লম্বা পেয়েছে কিন্তু আমল খারাপ তো যত আয়ু লম্বা পেয়েছে তত আমল খারাপ হয়েছে পাপ বেড়েছে ঠিক না সবচেয়ে তো নিকৃষ্ট মানুষ আর সবচেয়ে তো ভালো মানুষকে খাইস তালা অমরহু ও হাসন আমলু অনেক তার নফের আছে সন্ন্যত রয়েছে মোস্তাহ রয়েছে ভাগ্য মানুষের সবচেয়ে ভালো মানুষ আল্লাহ যেন আমাদেরকে তো ফির দান হায়াত দান করেন আর আল্লাহ হায়াতে বরকত দান করেন এবং ভালো জীবন দান করেন বলি আকরা খুশু এই যাওয়াতে দুলে এম সিনিয়র বা প্রাধান্য পাবে কেন এর কিছু যে ইসলামে বয়স বেশি হওয়াটা হচ্ছে একটা ফজিলতার বিষয় আপনার ইসলামের উপর দিন সময় আপনি বেশি পেয়েছেন অন্যের চাইতে দুই নম্বর হচ্ছে যে যত মানুষের বয়স বেশি হয় তার তত বেশি মানুষ বিনয়ী হয় তত বেশি তার দিনদারি তাড়ে নামাজি কিন্তু অধিকাংশ লোকের ইমান কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু বয়সের সাথে সাথে ইমান বৃদ্ধি পাচ্ছে আমার বৃদ্ধি দোয়া আর এইরকমই বয়স বেশি হলে তার দোয়া কবল হওয়ার আশা বেশি রয়েছে যখন তার মধ্যে খুশি বেশি তার মধ্যে আল্লাহ সে হাদিসটিসলিম যা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন আবু মাসুদ বদরি রহ আবু মাসুদ বদরি রী আল্লাহ নবী সাল ইসলাম বলেন ইয়া কমা আকরি কিতাব জাতির এমামতি করবে মানে মুসলিম জাতির মুসলিম জাতির বা সমাজের এমামতি করবে যে আল্লাহর কিতাব সম্পর্কে হ্যাঁ বেশি আল্লাহর কিতাব বেশি পাটকার বেশি পাটকারী অর্থ শুরুতে বলে দিয়েছি বেশি মুখস্থ আছে এটা অধিকাংশ তার সাথে বেশি সুন্দর পড়ে সাওয়া যদি কোরআন তেলাও আর হেফে মুখস্থান হয়ে যায় জ্ঞানের ক্ষেত্রেও সমান সমান আলম সমান সমান ফা আত দাম হিজরাত হিজরতের ক্ষেত্রে যে আগে হিজরত করেছে ফাইন ফিল হিজরাতে সাহা যদি হিজরতে সমান হয়ে যায় একই সাথে হিজরত করেছে আকদাম তাহলে যার বয়সী বয়োজ্যানুষ এতক্ষণ কোন জায়গায় যেখানে এমাম নিযুক্ত নেই হ্যাঁ সেই জায়গায় এমাম নিযুক্ত নেই অথবা কারো খাস বাড়িতে নয় কারো নেতৃত্ব রাজত্বে নয় এখন বলবেন যে তিনটি ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে যতই বড় আপনি যোগ্য হয়ে যান নির্ধারিত এমাম জি পেশ এমাম জি হ্যাঁ নিযুক্ত সরকারের পক্ষ থেকে অথবা মহাল্লার পক্ষ থেকে বা মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে জি হ্যাঁ বা কোন সংস্থার পক্ষ থেকে এটা হচ্ছে দাতব্য সংস্থা আছে সে সংস্থা থেকে তাকে নিযুক্ত করা হয়েছে মানে আপনি এমতি করেন আগে না বাড়াবেন অফার না করবে এরাকান আহলাল এমামাতে যদি পেশ এমাম যে নিযুক্ত এমাম সে যদি এমামতির যোগ্যতা রাখে তাহলে অন্য কেউ সেখানে অধিকার রাখে না যোগ্যতা সর্বণমেলা কাবিরা গোনা তার জীবনে না থাকে জি গুলু ফিল্মার নিচে কাপড় দাঁড়িয়ে একটু আগে বলছিলাম এর চোদ্দ বড় আছে তার সম্পর্কে চারিত্রিক পদসনের আছে মহিলা সংক্রান্ত তার সম্পর্কে রিপোর্ট আছে যে খারাপ চরিত্র যদি এমন থাকে তাহলে এমাম না থাকলে কে এমাম আপনি এমাম ঠিক না সুতরাং আপনি হক রাখেন অন্য অন্য বড় চাইতে বেশি কারণ এখানকার আপনি অ্যাসিস্টেন্ট এমাম না থাকলে এমামের স্থানের হ্যাঁ তবে যদি অফার করেন যে আশা আপনি পড়ান তখন যে কারো যেন যদি যোগ্যতা রাখে যাওয়া যদিও তার চাতে শ্রেষ্ঠ হোক না কেন ইল্লা তবে সে যদি অনুমতি দিবে এমাম সাহেব যদি বলে যে আসুন অসুবিধা নেই আসুন করে দ্বিতীয় সাহেব কারো বাড়িতে গেছে কারো বাড়িতে গেছে না উদাহরণস্বরূপ ফখরুল ইসলামের বাড়িতে গিয়েছি আমি গেছি আর সেখানে অথবা ধরেন তারাবীর নামাজ মসজিদে যাওয়াজ তারাবীর নামাজের জন্য পড়া যেতে পারে এমন যে কোনো আমরা জামাত করে এক কথায় তার বাড়িতে নামাজ পড়ো বাড়ি কার ফখরুল ইসলামের সেখানে অহামতির হককে রাখে যার বাড়ি যার বাড়ি সে রাখে তবে সে যদি অফার করে না তবে শর্ত হচ্ছে তার মধ্যে অমতির যোগ্যতা থাকে তার টাকা নিচে কাপড় তার মুখ দিয়ে সিগারের গন্ধ জর্দা দিয়ে পান লাল করে গেছে না তাহলে যোগ্যতা রাখে না সে আগ্রহী লোক হয় বাড়িওয়ালা তাহলে ও তো সেখানে নিজের বাড়িতে গরম ঝাড়বে না কে যেতে বললাম না যে আমার বাড়িতে করবে আপনি মানে হ্যাঁ আমি জানি না একটু আগে তো শুনেলাম আগ্রহী জি তিন নম্বর তিন নম্বর সুলতান দেশের সরকার শাসক দেশের শাসক সুলতান মানে দেশের যে বড় শাসক রাষ্ট্রপতি রাজা অথবা এক একটা স্টেটের এক একটা এলাকার যে আমির গভর্নর আছে জি সে বেশি অধিকার রাখে সে বেশি অধিকার রাখে তবে যদি কাউকে অনুমতি দেয় যে না আমি নমাজ পড়াবো না আপনি পড়িয়ে দেবেন তখন আলাদা যেমন ঈদগাহের ঈদ গাহে আমির অমুক সাহেব ঠিক আছে না জি আর যদি অনুমতি না থাকে আর এটাই ছিল সাহবা যুগে তাবেইনদের যুগে তাবা তাবেনের যুগে দীর্ঘ যুগ পর্যন্ত খোলাফার আসে যুগ চল্লিশ পর্যন্ত তারপরে বানু অত্যাচার করুক তাদের মধ্যে সেও সুন্দর তেলাওত করতো সুন্দর আবেদ ছিল কোরআনের যথেষ্ট হেজ রাখতো এবং মসজিদে পাঁচ টাইমে আমি করত। ১৩২ বত্রিশ পর্যন্ত আর তারপরে যুগ আসলো খালিফা আপনার মনসুরের আর তারপরে হারুন রসি তার ছেলে হারুন রসিদাস হারুন রসি তার ছেলে আমিন আব্বাসী যুগ যখন চলে আসলো তখন আর এটা বেশি দিন চললো না রাজাবাদ সারা নেতারা ভোগবিলাসী হয়ে গেল নামাজের টাইমে ঠিক ভাবে পৌঁছায় দায়িত্ব মানে গিয়ে হাজির থাকতে হবে লোকজন আপেক্ষা ঘোর বাড়ি গিয়ে চলবে আর তাদের দ্বারা যখন হইলো না তারা বললো যে বাবা তোমরা মসজিদ সামলাম আমরা দুনিয়া সামলাচ্ছি তাহলে কত নামাজের সংখ্যা বাড়বে চিন্তা করেছে মসজিদ হয়ে যাবে যদি মসজিদে দেশের শাসক ধরেন আহ বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টের ডিসি যদি এসে জুমার নামাজ পড়ায় হ্যাঁ তাহলে ভয় সব কাম্প যে নামাজ না পড়লে খবর আছে কারণ এমতি করছে যাদের কাছে পাওয়ার আছে কে কে আসে মসজিদে একটা কথা বললে সব নামাজ গিয়ে যাবে দেশের হবে না হবে না জি এটার প্রয়োজন রয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় আজকে শাসক শাসক বেশি হক রাখে এমাম এমন কি এমাম নিযুক্ত আছেন না এখানে যে কোনো মসজিদ এমন যদি শাসক ছিল আসেন দেশের শাসক রাজা বাদশাহ বা রাজা প্রতিনিধি ধরেন আমির চলে এসছে তাহলে উনি বেশি হক রাখেন এম এখানে আর এমামের অনুমতি নেওয়ার কোন দরকার নেই কারণ ইনি হচ্ছেন মসজিদের এমাম এমামের আসকার আর দেশের এমাম হচ্ছেন এমামে আট বারোটাকে বলা হয়েছে এমামাতে কুবরা আর এমা মতে সুগরা দুটো ভাগ আছে কুবরা মানে পুরো কিছু মালিক না মসজিদ মালিক নামাজ শেষ হলে শেষ হয়ে তো বলছেন সুলতান শাসুক আব এমামুল আজম যিনি হচ্ছেন আজম মানে কি আছে প্রত্যেক এলাকার গভর্নর রাজ্যপাল ভারতে রাজ্যপাল প্রত্যেক স্টেটে কি আছে রাজ্যপাল আছে বা রাষ্ট্র আপনার মুখ্যমন্ত্রী আছে রকম ধরনের প্রত্যেক ডিস্ট্রিক্টের যে দায়িত্বশীল যারা আছে এরা যে মসজিদে দেশের রাষ্ট্রপতি এসে হাজির আর দেশের রাষ্ট্রপতি শুদ্ধ তেলাও করতে পারে নামাজের মাসলাও জানা আছে আর বেশ কিছু কোরআন আছে তাহলে কি হক রাখে बुजे <laughs> नहीं, नहीं मशाइलतेरुदान जानते शेला কোরআন মুখস্ত থাকতে হবে যা দিয়ে নামাজ পড়িয়ে দিতে পারে দলিল হচ্ছে কোন পুরুষ ব্যক্তি অন্য কোন পুরুষ ব্যক্তির বা কোন ব্যক্তির বাড়িতে গিয়ে জানে অমত না করে আমি গেলাম আপনার বাড়িতে গিয়ে আমি অনুমতি করে দিলাম নিজের থেকে এটা যেন না করি আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে বলছে যে আপনি নামাজ পড়ান অনুমতি হয়ে ইল্লা বেজনি সুলতানি মানে মাহাল্যালায় যেখানে তার নেতৃত্বের হ্যাঁ কি রয়েছে নেতৃত্ব যেখানে তার নেতৃত্ব রয়েছে নেতৃত্বের স্থান অথবা যার মালিক যে স্থান বা যে এলাকা বা যে দেশের মালিক এই ছিল আজকের আলোচনা আশা করি আমদ সম্পর্কে যথেষ্ট জেনেছেন আল্লাহ রব আহ আমাদেরকে সঠিক জিনিস জেনে সেই অনুযায়ী আমল করার তফিক দান করেন আগামী সপ্তাহের আলোচনা আসছে মাল্লাতে নামাজে কার এমাওতি চলবে না কোন শ্রেণ যেন আমাদের নে কামল কবুল করেন এবং আল্লাহ যেন আমাদের উপকারে এলম দান করেন ভালো মলে তফিক দান করেন রুজি আল্লাহ যেন হালাল দান করেন রুজিতে রুজিকে বরকত দান করেন সব ভাইদের কাজ কর্ম আল্লাহ যেন ভালো কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের समस्त বালা মুসিবত থেকে হেফাজত রাখেন समस्त ফিদা থেকে বাঁচিয়ে রাখেন ও সল্লাল্লাহু আলাইহি ওয়া